أعوذ بالله من الشيطان الرجيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاصرين وقال تعالى إن الدين عند الله الإسلام وقال رسول الله صلى الله عليه وسلم من عملا عملا ليس عليه أمبرنا فهو رد شمستة پرشانك شمستة تاريخ شمستة تاريخ شيء محمد الله আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম মানবতার মুক্তিযুদ্ধ সর্বশেষ নবী নবী মাহমদের ওপর রহমত এবং করুন সাহাবাই করাম তাবিন তবে তাবিন্দ যারা দিনের উপর তাদের ওপর সম্মানিত উপস্থিতি আমরা একটু আলোচনা স্থলতা গিয়া সেই মনিবার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা সংক্ষিপ্ত ভাবে যে বিষয়টা লিয়া আজকে আলোচনা কর্ম যে বিষয়টা হইলে গিয়া আমরা আলোচনার দুইটা অংশ থাকবো একটা অংশ আলোচনা তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আপনার আলোচনার উপর যদি কোন প্রশ্ন থাকে ইনশাল্লাহ আপনাদের চেষ্টা করবো যেটা জানি না এটা আমরা জানি হয়তো পরবর্তীতে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তহ আমরা যে বিষয় আলোচনা করবো আজকে সেই বিষয়টা ঐ আমল কবুল শর্ত যে আমল আমরা মুসলমান আমরা অনেক ইবাদত অনেক আমল করি এই আমল আল্লা সুবহান তাল্লার কাজ সবুল করবা ওইবার লাগিয়া কিছু শর্ত আছে যে আমরা যে কোনো সাজ করি সাজটা গ্রহণযোগ্য এবার লাগিয়ে শর্ত তাকে তাকে কিনা না একটা খামলা আনলা একটা খামলার আনিয়া কই রা যে আপনার একটা সাজ করবার লাগিয়ে দিলা খামলায় তার মন মতো খাম করলে এটা কিন্তু আপনি গ্রহণ করবা নেই আপনি আমি গ্রহণ করব না কোনটা গ্রহণ করবো যেটা আমি মালিকে বা আপনি মালিক থাকলে আপনি যেভাবে দিক নির্দেশনা দিবা সেই অনুযায়ী যদি সাজটা হয় তাহলে সেই সাজটা গ্রহণযোগ্য হইব আপনি গ্রহণ করবা আর নাইলে এই খাজটা গ্রহণ কর্তা নাই আমরা সমাজে অনেক মানুষ অনেক সময় প্রশ্ন করেন যে ইসলামের কোনো বিষয় এলে বা এটা তো অসুবিধা কীতা মানুষে তো বাদ কিচ্ছু করেন না বাল্লা বইয়া জিকির করেন না একগ্রো মানুষের আরেকগুলো মানুষের আল্লাহ করেন আল্লা আল্লাহ ঠিক নাই তা আরেক আর শ্রেণীর মানুষের প্রশ্ন হইল গিয়ে আচ্ছা বুঝলাম মানুষ গালাগালি করে মানুষের গান বাজনা করে এরা তো গালাগালি করেন না গান বাজ না করেন না এরা বইয়া এটা ইসলামর মাত ইসলামিক এটা অনুষ্ঠান করেন তাহলে অসুবিধাটা কি তা আমরা এটা আরামলা আনলা আপনার তোর গ্রাম থেকে একটা খামলা আনলা বা বাজার থেকে একটা খামলা আনলা আনলা আনিয়া খাম দিলা যে হইলে একটা দুই ফুট দুই ফুট একটা গাঁত কুঁদবার লাগিয়া দুই আপনি দুই ফুট এটা গাঁত বাজার থেকে তার দেখলা যে না বেশি করছে তারপরে আপনি খুশি নাই এ আপনে মালিক মালিকের কথা অনুযায়ী করছে না মালিকের কথা অনুযায়ী না হইলে আমরা দুঃটা রক্ষিতা করি না গ্রহণ করি না যদিও সে বেশি কাজ করে যদিও সে অনেক পরিশ্রম করিয়া কাজ করে সম্মানিত উপস্থিতি আল্লা সুবাহান তালায় কোরআনকারিম আমল করার ক্ষেত্রে আল্লাহ আল্লা সুবহানউতালায় আমলরে দুইভাবে কুইছেন একটা কুইছেন খালি আমল আর একটা কইছেন নেক আমল আমলে সালেহ আল্লা সুবাহান তালা কীছেন যারা খালি আমল করব খালি যারা আমল করব তারার ঠিকানা হইব জাহা নাম আর যারা আমল লাগলো সালেহ আমল নে আমল তারার লাগিয়েছে জান্নাত উলফের দোস তারার লাগি আছে জান্নাত একজনে আমল খরচে আমল সাজ খরচে খালি সাজ যদি করে করেটার লাগি কি শাস্তি আর যদি সে মানুষ অনেক কষ্ট করে আমল করছে অনেক কষ্ট আমল করছে তারপরে তাসলানারিয়া তার জয়ন্ত আগুন প্রবেশ করা হয়েছে আর আল্লা সুবহান উতাল্লা যারা ইমান আনছে আর নেতুলা তারা আগে প্রস্তুত করা হয়েছে জান্নাতুল ফেরদৌস তো সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমরা যে বিষয়টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতাম সেইয়ার যে আল্লা সুবাহান আমল লইলিয়া ওই আমল যে আমল আল্লাহর লাগে হরা হয় না অথবা আল্লাহর লাগে করা হয়েছে কিন্তু রসুদ সাল্লাম থরিকা হইছে না আমল খবু লইতইলে দুইটা শর্ত একটা হইলে শাস্ত হইতেইব খালেসবাব আল্লাহ লাগিয়া যে কোনো ইবাদত খবু প্রথম লাগিয়ম্বর শর্ত হইল শাস্ত খাল খাল্লাগিয়া আল্লাহার লাগে লীল্লা আল্লাহর লাগে যদি না হয় লোক দেখানোর লাগিয়ে তাহলে এটা গ্রহণযোগ্যই তো নয় খুরবানি আপনি বিদেশ থেকে নতবা আপনি বড় লোক আপনি গরু একটা লোস গরিগে মালাওলা পিন্দাই সিংহর মাঝে আর বুত্তা পিন্দাইয়া সাফর সুফর লাগাইয়া গাওয়ানি আটাই উটাই মানুষের দেখা ইরা আপনি একটা গরু কিনছেন বছর আপনি সে কুরবানিও দিস হয়েছে কুরবানির জব করার সময় আপনার গরিগ উঠিয়া গেছে গিয়েছেন বছর একটা গর দেখ আসন কিন্তু দড়িয়া লাগছে গোলা খাটা অবস্থায় গেছে গিয়া অল্প প্রচার করছেন এই গফ হয়তো অনেকদিন রয়েছে কিন্তু এই আমলটা আপনার আল্লাহ লাগে হয়েছে না কারণ আপনি এই গরুটা লইসিলা মানুষের দেখা যাবার লাগিয়া যে মানুষ কইতাবা অমুকমিয়া এটা গরু কিনছেন আছে কিনা না আমরা সমাজক মানসে কই তাজ না অমুকমিয়া এটা গরু কিনছ হাজি সব হজো যাইছেন হজ যাইবার আগে ডাকা এয়ারপোর্ট থেকে তাই না লিখিলিছেন তার নামের আগে হাজি হজ করছেন নি তাই হস করবার আগে তান লেখাইলিয়া যে হাজি কেউ তাই যে হস্তা কিয়া হয়েছে না ইয়ারলে যখন খেয়ে আব্দুর রহমান সাহবালা আমার হাজি করিল না মানে তানি করব লাগিয়া নাম লিখিল গাঁত কি লিস্টর মাঝে নাম লিখিল হাজিরেখে না টিকুদামি হে নাখানে মানে তান এই হস্তা খরচ নাল্লার লাগে মনে হয়নি তোর এটা এটা যদিও করিয়া তখন কিন্তু খরা পদ্ধতির কারণে কি তৈরি নষ্ট হয়ে গেছে যে হয়তো আসিল আল্লাহ লাগিয়া কুরবানিটা হয়তো আসিল আল্লাহ লাগিয়া আপনার নামাজ ওই তো আসিল আল আল্লাহ লাগিয়া আপনি নামাজও খালা চিন্তা করা যে অমুক সাবে দেখ নামাজ পড়িয়া তা একটু সুন্দর করে নামাজটা পড়ি অন্য সময় যে হয়তো আপনি তিন মিনিটে পড়লি সে আজকে আরো সাড়ে তিন মিনিট বা চার মিনিট লাগে নামাজটা পড়লা আপনার নামাজটা ঠিক আছে নিয়তটাও ঠিক আছে কিন্তু যখন আপনি নামাজও খাড়া হয়েছেন অমুক সাহেব আপনার দেখছেন দেখার লগে আপনার কী দেখ নিয়ত নষ্ট হয়ে গেছে এখন নয় নিয়ত আর আল্লাহ লাগিয়ে রয়েছে না এখন অমুক দেখলে আমার নামাজটা তাই নামাজি হইবা ফরেস্ট গার্ড তখন কী দেখ আমলটা নষ্ট হয়ে যদিও মানুষে দেখবা আপনার নামাজি মানুষে দেখা আপনি হাজি সাব মানুষে দেখা আপনি কুরবানিওয়াল দেওয়ালা কিন্তু এনো লাগি লাগিয়েছে না আল্লাহ সুবাহ নিশ্চয় আমার কুরবানি আমার হায়াত এবং আমার মৃত্যু খার লাগিয়া শর্ত হইলিয়া খাস্ত হইতেব খার সন্তুষ্ট লাগিয়া আল্লাহ মাত্র শুধু মাত্র আল্লাহ সন্তুষ্টি লাগিয়া আপনি আপনি আপনার মা বাপরে সেবা কররা আমি আমার মা বাপরে সেবা করিয়া মা বাপরে সেবা করি আর কিন্তু মানুষ কই সেবা করছে তাহলে আমার সেবাটা আল্লাহ লাগিয়েছে আর আমি মাল্লা গিয়া সেবা করতাম বাফর সেবা করতাম আল্লাহ সন্তুষ্টি আল্লাহ রাজি থাকত এর দায় প্রত্যেকটা খাস প্রত্যেকটা আমল সুটো থাকি সুটোক আর বড় হোক সালাম দিরা সালাম দিতে সময় আমরা তো ইলেকশন ইলেকশন আইয়া চেয়ারম্যান সাহেব হলে সালাম প্রার্থী হলে সালাম দেয় না আর ইলেকশন গিয়ে আহ সালাম দিতে আমরা হেরান হয়ে যাই ইলেকশনের সালাম সালাম আমরা রাস্তা সালাম দিলায় মানুষের ঘুরিয়েছায় মনে পরিচিত মানুষ চিনলাম না বেটারে মানে ফরিচিত সারা সালাম দেয় না অথচ আল্লাহ রসুল সাল্লাহ তোমরা বেশি বেশি করে সালাম প্রচার করো আল্লাহ রসুল সাল্লা সাল্লামক কুয়েছেন যে তুমি একজনের একজন তুমিও জান্ন আর যতক্ষণ সৃষ্টি আর আমি কিসে নিজে প্রসে একটা মহাম্মদ সৃষ্টি হয় সাহাবায় কেনাম ইয়সোল্লাহ হকা তো রসদামে খুঁজছেন তুমি বেশি বেশি করে সালাম দিও আসলে আমরা সালাম দিই না তো রসুদি ইসালামে কুইছেন সেও যদি প্রবেশ করে গড় ডুকতে সময় সে যদি গড় ডুকতে সময় সালাম দিয়ে গড় ডুকিয়ে তাহলে এই গড় শৈতান না জিন তাকতো না বিশমিল্লা করে দরজা লাগাইলে এই দরজা জিনে খুলতে পারে না যিনি সব যিনি খুব ক্ষমতা বান আমরা মনে করি কিন্তু বিশমিল্লা দরজা লাগাই রসদাম কেছেন যেন দরজা তুলতে পারেন রসুহাম কেন বিশমিল্লা কইয়া খাইলে এই খানির লগে শানের কোন হানির অংশ থাকে না যতদিন আপনি আমি বিশমিল্লা সালা খাইছি ততদিন আরজনের লগে খাইছে নাম কীটা শেতান অবশ্যই খাইছে রসুলো কইছেন খাইছে আপনার একশো তালা বিল্ডিং থাকে আপনি যদি সালাম দিয়ে প্রবেশ করে নিগর শেতান না রসুদালাম কেন যেগো বা থাকে না আমরা গৌরজনে সালাম দিয়া ঢুকি আমরা হুড়ে থাকতে বক্তব্য মেয়স কইসেন যে গৌর ডুকতে গিয়া সালাম দিয়া ঢুকবায় তারপরে কোনোদিন আমরা সালাম দিয়া ঢুকছি না কারণ হুজুরও তানবাড়ি ডুকতে সময় সালাম দিছি না তাই আমরা এখন আপনি আপনার আপনার ফুয়ারে আমরা সালাম দিতাম কিলা গৌর বৌরে সালাম দিতাম কিলা আপনার সমাজের কালচার নাই যারা আধা মিডিল ইস্ট আছেন অনেক হয়তো গিয়াছেন দেখবা খামলা মানুষ আপনি মানুষ আমরা দেশের খামলা তারা ছোট বাচ্চা তারা যদি বউরে সালাম দে বাচ্চারা সালাম দে বাচ্চাই ইয়া ঢুকলে মা বাপরে সালাম দে মিডিল ইস্টের কালচারের কথা হই আর আদর্শ কিন্তু এক্সাম্পল দিলাম যে তার ভালা জেনুক আমরা দেখি নাখানে এখানে হ্যাঁ যেগুলো এলাকা আমরা মানুষ দেখাই ভাল লাগে আমরা সত্যিকার অর্থে আমরা এটা হরি না সালাম দিলেও আর এ দেখা কিছু মানুষ আছে সালাম দিলে আল্লাহ ওয়ালাইকুম আসসালামিক সত্যি কিনা না না না এই লগিয়া যে আমরা প্রত্যেকটা কাজ প্রত্যেকটা আমল ছুটোক আর বড় হোক যেকোন যে আমলটা আমরা কর্ম এটা যেন আল্লাহর সন্তুষ্টির লাগে করি এখানে যেন অন্নক্ষের অসন্তুষ্টি অন্নটা অন্নক্ষের রেয়া যেন আমরা মাঝে না ডুকে আমরা মাঝে লোক দেখানি যেন এটা না ডুকে এই বিষয়টা যদি আমরা খেয়াল না করি তাহলে আপনার আমল কর্ম কিন্তু আমল করার ফলে জাহান নামওতো আল্লাহ সুবাহ আমিলা তুম না তাসলানা অনেক কষ্ট করি আমল করবো অনেক মেহনতর আমল করব তারপরে তার টিকা নইব জাহান্নাম আর শ্রুত যদি আমল হয় আর আমলটা যদি আল্লাহ সন্তুষ্টি লাগিয়া তাহলে তারা লাগিয়েছে জাহ্নাত দ্বিতীয় যে শর্তইলিয়া আমল করব লাগিয়ে দ্বিতীয় শর্তইলিয়া এটা ঐতইব ঐতইব রসদ সাল্লাহামের অনুসরণে আপনি কোনো আমল সুরক্ষা যেকোনো ইবাদত সুরক্ষা ইবাদতটা সালাইসালামের অনুসরণে মহাম্মদ রসুল্লাহামের অনুসরণে যদি না হয় সেটা আল্লাহ গ্রহণযোগ্য নাই আল্লাহ সুহানোর আন কাজে তোমাদের মাঝে উত্তম নমুনা উত্তম এক্সাম্পল এ লাগে মোহাম্মদ রসুল্লাহ সালাইসাল্লাম রসুল সাল্লা আলাইর অনুসরণে যদি না হয় আল্লাহ সুবহান্লাহ কোন অসংখ্য জায়গা কইছেন আল্লাহ সুবাহান তাল্লাহরা যে সুর মুহাম্মদর মাঝে ইয়া ইউ হাল্লা জি না আ মানুষ হে ইমানদারগণ আতিউল্লাহ আতিউর রসুল তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো অল তোলো আমার তোমার আমলনে নষ্ট করিও না রসুলের অনুসরণে যদি না হয় তাহলে একটা যত বড় আমলক নাখানে একটা গ্রহণযোগ্য যত সুন্দর আমোলোক না খানে গ্রহণযোগ্য নাই যত বেশি আমোলোক না গ্রহণযোগ্য নাই আল্লাহ সুভান আল্লাহান আর যদি কোনো ইমানদার পুরুষ ইমানদার নারী লাগিয়া যে আল্লাহ এবং আল্লাহর কোনো আদেশ করলে এই ব্যাপারে ভিন্নতা করার করে এক নাই যারা ভিন্নতা করবো তারা প্রকাশ্য প্রতবষ্টতা হয়ে যাব বুল ফতে যাইব গিয়া তারা গুম্র হয়ে যাব তারা আল্লাহ রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাব আমরা একটু আগে খুঁজছিলাম যে আমলটা একটা সাজ করবার লাগে একটা খামলারে যদি আনি আনিয়া যদি সে মালিকর কথা না করে তাহলে এটা গ্রহণযোগ্য আমরা দুনিয়ার জিন্দগি তো এটা গ্রহণ করি না আর আমরা আপনার আমার মালিককে আল্লা সুবহান ও তালা তাই তান ফকতা কি একজন ব্যক্তিরে মনোনীত করছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ ফাটাইছেন না আমরা সিলেকশন করছি আল্লাহ ফাটাইছেন নবী ইলেকশন করিয়া ভোট দিয়া হয় না নবী ইবাদতিয়া হওয়া যায় না আল্লাহ সুবাহান তাল্লাহ যারা ইচ্ছা করেন তারে নবী হিসাবে প্রেরণ করেন মহম্মদ রসুল্লা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব তানরে প্রেরণ করছেন খরিয়া থানরে এক্সাম্পল নমুনা হিসাবে ফাটাইছেন যে আমরা যদি নামাজ পড়ি তাহলে কান পড়তাম রসুল্লাহ করছেন সল্লু চিস্তা নকিয়া মুজ্দ আমরা অমুক ফিরর তরিকা অমুক দলের তরিকা অমুকর তরিকা রসুলের তরিায় জিকির আসে নাই আপনি দুরুদ্ভর্তা খার তরি দূর ভর্তা খার শিকানো দূর ভর্তা আমরা তো ওয়াজ মাফিল উঠলো বালাগা এটা কবিতা পৌঁছে গেলেন আল্লাভ অসংখ্য জিনিস সকল আমার মাঝে ঢুকিয়ে গেছে অনেক কবিতা সকল ঢুকিয়ে গেছে আমার মাঝে এখন আমরা শুনিয়া সাধারণ মানুষ আমি ছোটবেলা দেখতাম যখন আমি আহ ছোটো তার মানে ময় হলে রাস্তা মো গাটি আর বালা গাল উল কামালি হবি ফড়লা কিয়া ফরলা সে দেখা হুজুরে বড় হুজরে ফড়লা মসজিদ ইমাম সাহেব একটা নিশ্চিত বালা জিনিস আছে কিন্তু এটা একটা কবিতা শেখ নজরুলের কবিতা আমরা বাংলায় পড়ি আর এটা একটা কবিতায়গিয়া আরবি বাসায় একটা কবিতা ফার্সি কবির আরবিতে লেখা একটা কবিতা আর একটা মানুষের মনহরে করে রকটা গেছে এখন ওয়াজ মাহিল দেখা উগুদিয়া সাধারণ মনে করে যে কি সুন্দর আল্লাহ কোসেন রসুল ফটাইবার লাগিয়া রসুল সালি সাল্লাম যে কিলা দুরুদ ফোর সাহাবা কেন ইয়া কৈছেন কি তাদ ফটাম আপনি আমরা আত্মাইয়া মাঝেছেন আপনার কাছে সালাম প্রেরণ প্রতাম হো আল্লাহ আমরা মিলাদ মাহফিলও ফোড়ি না এটা আমরা কোন বৈঠকও ফড়ি না কি ওর দায় এটা মিলাইয়া যায় না তালে তালে মিলাইয়া যায় না তালে তালে মিলান লেগে আমরা বানাইছি কিছু তালে যাতে ফড়া যায় আমার তরিকা জেলা মিলে না একক হুজুরের একক জাত টুফি সত্যি কিনা না একক হুজুরের একক জাত পাঞ্জাবি আজকে মুসলিম মোমা এক তাক তো আসিল আজকে এক আছে আমরা মুসলমানরা এক এই গ্রামের মুসলমানরা সকী এক সারা বিশ্বের মুসলমান বাদ দিলা সে এলাকার মুসলমানরা এক না একজনের টুফিলে সহ করলি একজনের ফাঁস বাইদি দেখলে বোঝা যায় হেন দেখলে বোঝা যায় হেন দাড়ি কাটিং দেখলে বোঝা যায় যায় যে সে কোন পার্টির আমরা কি ঐক্যবদ্ধ আল্লাহ সুবাহ তুমি ঐক্যবদ্ধ থাকতায় ওফার রাখো তুমি ফারাক হইয় না বিভক্ত হইয় না আজকে কি আমরা বিভক্ত না ঐক্যবদ্ধ বিভক্ত এবং প্রত্যেক দলে মনে করেন যে তার কাছার যেখান আছে ওখানে ঠিক কোনো দলে কই আমারটা ঠিক নাই অন্নটা ঠিক কিনা অন্যর দোষ বার করা যায় অহুদান দায় আছে কিন্তু আপনি আমারে ঠিক মাফখাটি কী তৈরি আমি যদি এই কয় আমি ঠিক আর জেনে হল তাই তান তাইন ঠিক তাই খইলা টান ঠিক এখন আপনি আমি বুঝতাম কিলা সাধারণ মানুষের অনেক সময় প্রশ্ন আছে সাধারণ মানুষের কাজ সে যাইতাম কোনো সব মুখেও দেখি বড়ো হুজুর সব মোকেও দেখি বড়ো ফাঁকডিয়ালা সব দেখি বড় মানুষ আর তারাতো দেখি খালি যে যে আইন তার কথা মনে হয় যে টানটাও ঠিক পক্ষ গিয়ালে আর পক্ষ যে আইন মনে হয় যে টানটাও ঠিক অল্প নাইনি সাধারণ মানুষের কাজের প্রশ্ন এক এক রসুল একদিন আমরার কিন্তু আমরা অত বিভক্তি এখানে এই কথা রসদ সাল্লা চোদ্দশো বছর আগে প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে রসদ সাল্লা আমার মতো তেহত্তর দলই কিছু কিছু সাধারণ মানুষকলে কয় মূলাইনতে আমরা নাই নিজের কিন্তু আল্লাহ রসদ সাল্লা মেহাসাবতে গেলে মেহাসাবার পার্টি আছে কিনা না পার্টির আপনি কোনো পার্টির লগে আসেন বাদ দিয়ে আপনি আলাদা তাকি যাবি এলে কোনো সুযোগ নাই রসাহাল্লামে কেছেন আমার উন্মত্তর দল হইবা বনি ইসরাতক্ত হয়েছেন না সারা খ্রিস্টানরা বিভক্ত হয়েছেন আমার তেত্তর দলে বিভক্ত হইবা এই সবাই জানেন আপনারা সব যাইবা যাহার নাম একগুড় ছাড়া মলে প্রশ্ন করছেন যে এই খারা যারা যাইবা এই একগুড় খারা তখন রসদামে কইছেন এই লাগে আল জামাত রসালাম এই দলের নাম কহিয়া গেছেন আল জামাত কোরআন এবং হাদিসে সবথেকে বালা বুঝছেন খারা সব বালা মানছেন খারা সাহাবাই খেরা আমরা দিয়ালাম খুঁয়া গেল যে আমি এবং আমার সাহাবারা যে ফটোরূপে আসি যে তরিকারূপে আসি যে পদ্ধতিরূপে আসি তারা সময় যে দুরোদ ছিল ও দুরুদ আজকে যদি তারা সময় যে জিকির আপনি যদি ও জিকির করেন তারা যে নামাজ আসছিল আপনি যদি ওলা নামাজ ফোরেন তারা সময় যে কুরবানি আসে আপনি যদি ওলার কুর্বানি করেন তারা সময় যে সালাম আসছিল আপনি যদি ও সালাম করেন তারার লগে গৌরডুখ তোর যে তরিকা আসিল আজকে যদি আপনি আমি তাহলে আমরা কিতা থাকবো হৌ একঠার মাঝে থামু আর নাইলে আমরা একটা দল যে আমি এবং আমার সাহাবিরা যে তরিকার উপরে যে ফতের উপরে আসি এবং ইসলাম রে বালা যারা বুঝছেন তারা লাগিয়া সাহাবাই কেরাম রাধিয়াল সব থেকে বেশি বাজারা মানছেন তারা হইলে সাহাবাই কেরাম রাধিয়া আল্লাহ আজমাইন আজকে আজকে আমরা বিভিন্ন দল বিভিন্ন মত বিভিন্ন ফতে বিভক্ত হয়ে গেছি ফত্য দলের ফির আসেন ফত্যদ হুজুর আসেন আসেন এবং প্রত্যেকে মনে করা যে আমার ঠিকের উপরে আসি এবং আল্লাহ সুবহান এই কথাটা বত্রিশ নম্বর আয়ত আল্লা সুহান্লাহ কুল্লু হিজ বিম বিমালি প্রত্যেক দল তার কাছে যেখান আছে সেটা সন্তুষ্ট উল্লাসিত খুশি সব মনে করে শর্টকাট ব্যস্ত এইবার কিন্তু একমাত্র তরিকায় লগি রসুলের তরীকা একমাত্র তরীক রসুল সাল্লা তরিকা রসুলাইস্লামের তরিকা সবথেকে খারাপাই না। আমার সাবে না কোন অলি বুজুর্গে বুঝছেন না এটা সবথেকে বলা যারা মানছে তারার মতো করে আমরা মানতেই আলেমক দায়িত্বই লগিয় আল্লাহ রসুল আলেম আলেমিয়া ওরামরা ওরাসাতাম্বিয়া নবীর উত্তরাধিকারী আল্লাহ সুবানো আলেমদের তারা নিজেরা বার করি আমি আউস খান দিয়ে যেতাম কোন দিয়ে এখন আপনি নয়া আরো রাস্তা বানিয়ে না যে রাস্তা আছে ও রাস্তা দেখাইত কোনটা দায়িত্ব না নয়া আর রাস্তা বানাইয়া দেখাইতা আমরা তোলা বানাইছি এর আমরা অসংখ্য দল মত আমরা বানাইছি কি না না আপনার তো এলাকাত বানাইছেন জানি আমরা কত তরিকা খত চিস্তিয়া নকমন্দিয়া মুজেদেদিয়া তারপরে ফুরফুরা শরমুনাই ফুলতলিয়া তারপরে গড়ফুরিয়া জামাত ইসলাম অতা ইসলাম হানাফি শাফি মালেকি হামবলি আহলে আদি শত তরিকা খত মত আমার খেয়ে কোনটা যেত সাধারণ মানুষ কনফিউজ যে আমরা যেতাম কোন ভাই অথচ রসদসাল্লামে আকিয়া দেখাইয়া দিস হাদিসের মাঝে আছে রসুদাম একটা ডাক রাস্তা তার ডাইনে কিছু ডাক কিছু দিয়া রাস্তার মাথা শৈতান আছে মানুষকে করে তার দিকে ডাকের তারপরে এই মাজর সোজা রাস্তার রাস্তার হাত রাখিয়া আয়াতির অনুসরণ করো এটার বাদ দিয়া তুমি দেন অন্নফথে যাই না তাহলে আল্লাহ রাস্তা থেকে তুমি দেখেন যাওয়া বিচ্যুত হয়ে যাবা আমরা সংক্ষিপ্তবুল লাগিয়া যে কোনো আমল কবুলার সন্তুষ্টি লাগিয়া আল্লাহর সন্তুষ্টির লাগিয়া আল্লাহর আজ খুশি খর্বার লাগিয়া আল্লাহার এই খুশি খর্বার লাগিয়া খাসটা খরতইব দ্বিতীয় শর্তই লোকিয়া এটা মহাম্মদ রসুল্লাহ ইসলামের অনুসরণে হতেইব আর মুহম্মদ রসুল্লাহ সাল্লা অনুসরণে সবথেকে বালা খারা করছে। যারা রসুলের বিরুদ্ধে চারণ করল এবং মুমিনদের রাস্তার বিপরীত চললো মোমিন বলতে খারাপ সাহাবাই খেরাম তারা রাস্তার বিপরীত চলল নোয়াল্লিহি মাতা সে যে বাদি যাইতেসা তার নিক্ষিপ্ত সাহাবাই কেরামর ওয়ে তারা রাস্তা বাদ দিয়া যে রাস্তায় আপনি আমি চলেন নাখানে কেন এই রাস্তা হইব অবশ্যই রাস্তা বিভ্রান্তির রাস্তা এই রাস্তা সঠিক রাস্তা নাই যদিও এই রাস্তা আমরা সমাজের সঙ্গে মানুষ কই এই অত মানুষ ভুল অত মানুষে ভুল করানি গণতন্ত্রের মাঝে থাকতে থাকতে আমরা মেজরটি মাস্ট বি গ্রান্টেড বেশিরভাগ মানুষে যেখান খয় নখান ঠিক ইসলামের ক্ষেত্রে বেশিরভাগই যেখান খুঁজছেন ঠিক নাই আল্ হক আল্লাহ যেখান খুঁচ ওখান ঠিক রসিলে যেখান খুঁজছেন অখান ঠিক ঠিক নাই কইবা থেকে খরাই ইয়ার থেকে খরিয়াই তারা কিতা ভুল করছেননি যত আপনি কোরআন খুলিয়া দেখোক কা আমার সামনে আনুক কাবি আলাইসালাম তোমরা আল্লাহ মানো রসুল আমার রাস্তার উপরে আছি তারা কৈছে মা ওজেদনাউ কানা আবাহ না আল্লাহ কইরা তারা কই আমরা বাপদাদার রাস্তার উপরে আসি আল্লাহ কীরা তারা বাপদাদার আখল আসিল না আর তারা হে উপরে আসিল না সঠিক ফটোর উপরে আসছিল না ইসলাম চলে না হুজুরের দোহাই দিয়া ছুটো হুজুরের দোহাই দিয়ে ইসলাম চলে না ইসলাম সালিয়া কাল আল্লাহ কাল রসুল আল্লাহ কিতা কুয়েছেন রসুদামে কিতা কুসেন রসুদালিস্লামে আমার সুন্নাহ বাহাদিস এই দুইটারে আকিয়া দা সালা মুক্তির পাওয়ার আর কোন রাস্তা আছে রাস্তা নাই আলেমদের দায়িত্ব হইলিয়া যে রাস্তার রসুলের আকিয়া গেছেন আমরা দেখা কিন্তু দুর্ভাগ্যজনক লোক সত্ত্বেও খুব কম সংখ্যক আলেমহল এই দায়িত্ব যথাযথভাবে পালন করছেন আর নাইলে হয়তো আলেমহলে না জানার কারণে অথবা ভুলোর কারণে আল্লাহ তারারে মাফ সরক্ষা যারা দু বিদায় নিছেন কি আর যারা জীবিত আছেন তার হেদায়ত দান সুরক্ষা কিন্তু আলেমহলের দায়িত্ব আসি যে আমরারে যে রাস্তা রসলে রাখিয়া গেছেন ও রাস্তা আমাদের দেখানি কিন্তু এই রাস্তা নাগিয়া হয়েছে অসংখ্য তরিকা মতামত অসংখ্য বিভক্তি আমরা মাঝে হয়ে গেছে আমরা একজন একই মসজিদের নামাজ পড়ি কিন্তু একজনের বালা দেখি না একজন সালামও না। কারণ এক হুজুর পার্টি আমি আর এক হুজুরের পার্টি তাই আমি আর দল করি তাই এক তরিকা আমি আর এক তরিকা তাই একজাত ফাঞ্জাবি আমি আর জাত ফাঞ্জাবি তাই একজাত টুফি আমার আর জাত টুফি এতেও আমরা বিভক্তি মানে ঐতে ঐতিহ্য এখন ড্রেসের মাঝে বিভক্তি হচ্ছে হাফরের মাঝে বিভক্তি আছে চেহারার মাঝে বিভক্তি আছে আল্লাহ সুহান উত্লাহাম বুঝার তৌফিক দান হরজ্ঞা তো সম্মানিত উপস্থিতি এখন আমরা কিছু এক্সাম্পল দিই উদাহরণ দিই যাতে আপনারিত লাগিয়া খুব সংক্ষেপে আমি শেষ করে নিমো মনে আমরা এটা উদাহরণ দিছি যে দরুদ ফোড়া রসুল সাল্লু জিকির রসুল সল্লাহ আল্লাহ সুবহান ওয়াল্লাহ কোরআন হয়েছেন জিকির করবার কথা হাদিসের মাঝে জিকিরর কথা আছে কিতা জিকির কর্তব্যতাও আছে রসুল সিদ থেকে বাড়িতে কিতা জিকির করতা ইভেন কি বৌলকে ঘুমাইতে গেলে কিতা জিকির করতা একলা একলা ঘুমাইলে গিতা জিকির করতা আসে কিন্তু আমরা কাজটা করছি আমরা এই গুণতে সন্তুষ্ট না আমরা আর কিছু কিছু বানাইছি অমুক তরীকার জিকির তমুক তরীকার জিকির আমরা জিকির কিলা যে সবাই আমরা এখনও ইয়া জোরে জোরে চিল্লাই চিল্লাই জিকির আল্লাহ আল্লাহ আল্লাহ হু হু হেউ ফাল মারি উঠে হেউ দি দিবাইয়া উঠি যায় আছে কিনা না হ্যাঁ লাইট বন্ধ করিয়া জিকির এই জিকির তো রসুল চলাইছিলাম শিকিয়েছেন না সবাই মিলিয়ে একলগে চিল্লাই চিলাই জিক এটাই কিন না রসুদ সোল্লা ছিল আমি জোরে জিকির করছোন আজান দেওয়িতা জোরে না আসতে এসার নামাজো তারপরে মাগরিবর নামাজো ফজর নামাজও দুই রাখাত আসতে না জুরে ইমাম সাহেব যখন জামাতে পড়ায় জোরে রসুর এসার বাদর দুই রাখাত আসতে কিয়র দেয় আসতে কিয়র দেয় আস্তে করা হয় খারণ রসদ সোল্লিছিলাম আসতে করছোন রসদি জুড়ে পড়ছে আর কোনো প্রশ্ন প্রশ্ন আছে ঠিক অনুরূপভাবে আপনি জিকির যখন করবা জিকির করতে হইব রসুলের তৈরায় কিন্তু আমরা রসুলের তরকার জিকির অনেক জানি না আমরা শর্টকাটও গিয়ে গেলিসি আর অনেক সময় আমরা জানানি হইছে, না কারণ অনেক সময় আছে আগর জমিদারি ফতা আছিল জমিদার হলে কীতা কর্তা জমিদার হলে তার এলাকাত কোনো স্কুল স্কুল না। স্কুল কলেজ খরিলে তা শিক্ষিত হয়ে গেলে তো তমিদারি থাকবো টান ফুয়ারে ফটাই দিলা কেলকাত নিয়ে ফটাইলা না ডাকাত ফড়াই ফটাই আর সাধারণ মানুষের যাতে না পারে তারপরে এগুড়ি ফরার ব্যবস্থা করতানা ইগি তো হে যাব তো আমরা ওলা জমিদারি গিয়া যে আমরা একশ্রেণীর মানুষ রাখলে আপনার আমার দুরোধ আপনার আমার জিকির আপনার আমার তান রাখলে তখন আপনি আমি গিয়া গিয়া যে আমার এটা আমার মামার আগেছেন ফয়সা দি হুজুরে আর হুজুরে কী দা করবা করবা হুজুরে দোয়া করবা আপনাদের একটা উদাহরণ দিই আমা আমার সাথে উদাহরণ দিস না আপনাদের সবাই আমার লাগে একটু কষ্ট করবেন কষ্ট করতে রাজি আসেন আপনাদের সবাই সিমটা সবে এত একটু সিনটা মারক্কা হয়নি তোরা পাওয়া যায় তো সিমটা কাটলে দুঃখ পাওয়া যায় না এখন আপনাদের সবে শাড়ি দুঃখা এখন আমি সিমটা মারছি দেখ আপনাদের দুঃখ হ্যাঁ লন্ডনে সব বাড়িতে এলে ঠান্ডা বেশি হয় আবার যার কিচ্ছু নাই তার বাড়িতে গেলে খান্দা বেশি না খাম চোখে আপনি যদি চিন্তা করেন তাহলে দেখবা যে আমি রব্বি রাহমাহুমা কামা রব্বায়ানি সগীরা খারমা বাপ মা ফইলো আমার আমি যখন কইলাম রব্বি রাহমাহুমা কামা সবাই দোয়া করছেন কিন্তু এলাকা দোয়া করছেন আমরা দেশে এলাকা দোয়ার বন্যা মসজিদের একবার একবার যে বইলে একবার দোয়া খানি খাওয়াইছেন এখন জবরুল সাহ এখন আপনার হইলা যে হুজুর আইলাম বইতাম তান খানি খাইলাম দোয়া করতাম নাকি কশিন আপনি দোয়া করলে এই দোয়া করার কারণে আপনি জাহান নামও যাই তো কারণ তরিকা এই দোয়া যখন আপনি খাইবা দোয়াই এই দোয়া আমিও যে গুমানির সময় আপনার বিসানাথ আপনার দোয়া আমার আমি দোয়া আপনার ইমাম যদি আপনার আপনি দোয়া যদি হুজুরে আপনার গরম গরম যাওয়ার বাথরুমে যাইবার সময় হুজুর লো যাইতা তখন আপনি বাথরুমে যাইবার দোয়া ফেললেন না কারণ আপনি মনে করছেন তুই হুজুরে করবা এবং কনারে দোয়া কর্তা শিকাইছেন আমরা এই দোয়া না এখন যেন হুজুরে আসেন যেন এই খুঁদবা পড়েন তানটা জীবা করেন যদি যে বরকনের সুন্নতি দোয়া করছেন কারণ তাইনি খুব অভ্যস্ত করছেন না এগুলো সিলেবাস আমরা অঙ্ক করতে সময় যারা স্কুল কলেজে পড়ছেন ইম্পর্টেন্ট প্রশ্ন আসে না নি ইম্পর্টেন্ট আর লেস ইম্পর্টেন্ট আছে আইব পরীক্ষা তো ওগুনটা কি বা ছাত্র আর বলা ছাত্র যে পড়ছে আমরা সমাজের অবস্থা ওলা যে এক মানুষ আছেন তাই নেই তাই আমরা তবা করাইবা আর আমরা সব ব্যস্ত দিই গিয়া করতে এখন তার হুজুয়া ফাগড়ি দিবা ফাঁকরি ধরি যারা করবা আর সব ব্যস্ত এক সময় তো ফির মুড়িদি ওলা আসিল যে গাওয়ার একজন মানুষ এলা আস না সব ফিরর মুড়িদ আছিল। সত্যি কিনা না এখন কিনা আপনার গ্রামের সব মানুষ ফিরর মুড়িদ না এখানে যদি কেউ ইসলামের বিষয় ইত্য তো তো আগে জেলা নামাজ এখন আছে কি না নামাজি না সংখ্যা না ফির মুড়িদির সংখ্যা বাড়ল না এখানে মুড়ি সংখ্যা বাড়ল না এখানে যদি ইসলামর ডাক্তর তাহলে বাড়তে আসিল তো সবরাহ আছে আপনি হুড়ে ডাক্তার যে সবরাধ পালন আজকে পালন পালন করেন আগে তো ট্রিনের মাঝে কিতা করিয়া খানা করিয়া বা দিলিয়া গুড়িতা তা ফটকা ফুটাইতা হ্যাঁ প্রত্যেক ঘরে ঘরে এখন কিতা প্রত্যেক ঘরে ঘরে হয় গেছে কেউ দেখমছে কারণ মানুষে দেখছে ইসলামের বিষয় নাই ইসলামর হইতো হাজুরে ও বাড়ি খাইতা বাড়ি খাই বাড়ি খাইতাক কোন জায়গা খালি লিস্ট করতে করতে হেরান খার বাড়িয়ে খাইতাকার বাড়ি এখন খারে খুশি আর করতা হ্যাঁ ইসলাম দেখতেই যে কোন জিনিস এটা কোন জিনিসটা ইসলামের ভিতরে যদি থাকে তাহলে এটা আপনি যদি নামাজ বাংলাদেশেও পাবা সৌদি আরবও ভাইবা ইন্ডিয়াত গেলেও ভাইবা আমেরিকাত গেলেও ভাইবা সব জায়গাত নামাজ না আছে কিন্তু আপনি যদি একজন ফিরর মুড়ি দইটা চান ফির ভাইবা সৌদি আরবও ফির ভাইতানাই আপনি মাজারও গিয়া একটা দিতা বা মাজারও খবর এনেকাছ চাইতা আস্তা মিডিল লিস্টর যদি আস্তা যিরাতুল আরবর আরব ভূখণ্ডর যদি সব দেশ যায়নি কোনো জায়গায় গেলে আপনি মোমবাতি হঠাৎ দিও জায়গা পাইতা নেয় কিন্তু বাংলাদেশে মোমবাতি জায়গা অভাব আছে অভাব নাই করে পয়সা না দিলে গাড়ি উঠাই দিব চিন্তা করি গাড়ি উঠাই যেটা তাক না না না না না না না না রেল কোনো সু কেউ শু করে চলবো নাই। আছে কিনা না মানসি খানি ফার না আপনি তোর এলাকায় আসেনা অসংখ্য মানুষ গরিব মানুষ যার বাড়ির টিন নাই সন্ধিয়া সালের বা ফাতলা টিন লাগাইছে সামনে মেঘর সিজন আর চিন্তিত তার বাড়ির টিন লাগাইতো কিনা কিলা টিন লাগাইত কিলা সন্ধিয়া চাইতো আছে কিনা না কিন্তু না রাস্তার গালাত গিয়া মরা মানুষের ভিতরে টাইস লাগাই তার উপরে বিল্ডিং দিয়া যত্ন তার। এটা মরিয়া বিভাগ আরকি এখন তার দিয়া ঠুঙ্গুর বানাইয়া গীতা বানাইয়া তার বিশাল এক বিল্ডিং তার দরকার আছে এ দরকার জিন্দগি ফাড়ি দিয়া গেছে গিয়ে তার এখন দরকার আছে একটা যে দোয়া এ বেটার কি ব্যক্তি যে মারা গেছে গীতার এখন মহতাজ আর মনে করি আর খুব ভালো কাম করি আর আল্লা সুবানের বোঝার তো অফিক দান কর্মানিত উপস্থিতি যেকোনো আমল হোক না আমলটা আজকে আপনাকে আপনি দেখবা যে অমুক মারা গেছেন একটা মিলাদ ফোড়াওয়ার অমুক বাচ্চা একটা হয়েছে মিলাদ ফোড়া হোক অমুক গড় একটা উদ্বোধন মাদ্রাসা বোধতা ফোড়া মাদ্রাসা আপনারা মিলাদ ফোড়ার সিস্টেমটা কোন ক্লাসও আছে নামাজ সিস্টেম আছে কিনা না মাদ্রাসাত গেলে আসেন নামাজ কিলা রুকু কিলা ফর্তা সিলা রুকুত কিলা কোন আছে কিনা না আছে কিন্তু মিলাদ যে এটা মাদ্রাসার কোন ক্লাস আছে না আলিয়া আছে না কৌমিত আছে কোন জায়গা ফাইতে এগো কিতা ইসে এগো বুজুর্গানে দিন হলে বানাইছে ই হাল তে জাল হে মকসুদ তেরা মাল হে কে আজব তে চাল হ্যাঁ আন্দা করিয়া মাল নাংলা কে বিদা দিয়া মিলাদ ফোড়া সে উর্দু কে বিদা দিয়া ফোড়লা আরবিকো বিদা দিয়া ফোড়া নামাজ কী সব এক তরিকা হয়নি সব মসজিদে এক তরিকা এক সিস্টেম হয় কিনা না তো মিলা দিই খত তরিকা এখানে বানাইল জিনিস কিনা সময় যোরা লাগে না আবার দেখা যায় যে আরাফলেন সব পার্টি এক হয়ে যাবা সব পার্টি এক হয়ে যাবা আপনি যখন আমার এই কথা শুনিয়া গিয়ে মাতবা মাতিয়ালে দেখা যাব যে বইয়াফলেন যে উবয়া ফলইন সব এক হয়ে গেছে এত বাতিল কোল কেউ তো জানেনি আপনি তো গ্রামের মুরব্বী মানুষ হল মানে সব বিচার করেন জায়গা জমিন লইয়া এখন এক জমিনও দেখা যায় পাঁচ জনের দলি লচ্ছে জমিন এখন ফাঁচজনের দলিল এখন ফাঁকজনের দলিল মধ্যে দেখা গেল যে চারিজনের বিক্রি ঠিকেন না চারজনে এখন এবার যে আমরা সবও তো পয়সা খরচ করে লইছি তা আপনার হল সব বইশোয় আমরা একটু মায়া করে এখন তার বাট করে দিলেন মানে সে চাইব যে বাট হইলে খিচু আমি পাইম আর যে অরিজিনাল লইছে সেকিটা কই কইব যি না আপনারা কাগজ দহকা যদি মালিক যে হয় তার দক্ষা যদি আমি পাই না তো আমার দরকার নাই কেউ তাই হেকান তার কাগজ এলো কি মজবুত মিয়া ফিল মিয়া একশোর মাঝে আর হেন কাগজ লড়ফর যেমনি বইসই নি না বইয়া যে লোটে মিল তো আমরা কিচ্ছু না যদি শেষ পর্যন্ত কোনো যদি ভাই তোলা হলে লাভ হইব ঠিক যখন আপনি যখন মিলাদসে মাতবা ফাইলাই বইয়া ফড়ো আর বইয়া ফোড়ো আর হুতিয়া ফড়ো যে বানাইলে আমখলে তো বিবি মারা গেলা রসুলের আমলে মারা গেলা রসুলের সময় গড় বানাইছেন রসুলের সময় তো ব্যবসা করছে তারা নিয়া কিতা ইতা করাইছে নি তুমি তো এলাই এখন তখন দেখবা এনে যে না হুজুর অমুক এমন না এমন দলিল ফির গেছে এখন সাপর দলিল অথচ আপনার বাড়ির খান্দা একটু জায়গা যদি দেখা যায় আপনার খাইরা বাইক খাহীরা আগে আপনার দাদাই খাইছেন কিন্তু জরিফর সময় গিয়া দেখা গেছেগজান আপনার নামে কাগজ পাওয়ার পরে যখন আপনি এইখান গিয়া জাগা দখলও গেছেন গিয়া আস্তা গাওয়ার মানুষ দলাইয়া কছেন বা তুমি তো দেখা তুমি হো সুরতে দেখি এ লাগা বাড়ির তার এইখান খাইরা যে তুমি কেন এলাই এখানে উঠিয়া তখন উঠিয়া কই যে আমার বাপদাদাই বুঝতাম তেনদিন খাইছেন তারা কাগজ বুঝছেন নাইলে খাইতে পারলা না ঠকিয়া না না না এখন আপনি আপনার আব্বারে আপনার আত্মীয় স্বজনরা বুকা বানাইলিরা রা কেউ দাদা আপনারি হয় লাখ টাকা বা কারণে আর ইসলামের ব্যবহারে ইয়ালা না তো মনে আজ কিন্তু অত বড়ো বড়ো বুজুর্গ আইন কী তো আইসেন এটা সম্মানিত উপস্থিতি আমরা যে কথা কইতাম যে আমরা ফিরিয়ে আই তৈব ফুরানা ইসলামও ফুরানা ইসলাম কোনটা আমরা সমাজে এখন যেটা আছে ওটা না রসুলের যেটার ফিরে আঁকিয়ে ওটা রসুলের যেটার রাখিয়া আঁকিয়ে গেছিল অটৈলগে মূল তাক জরিফ অটৈলগি মূল এসে ফর্সা অটৈলো মূল সাপ্পান্নর জরিফ আমরা সৌ জায়গাত আফলে খাইরা হয়তো আইল আধা থমুকা হরি গেছে অমুকা একাত হরি গেছে আইল জায়গাত নাই কিন্তু জরিফ আইলে ঠিক করা যাইব কিনা না মেহদি মাহফিল ঠিক করা যাইব কিনা না মেহদি মাহুলের ঠিক করে দইব, ঠিক হল ইসলামের কোনো বিষয় আজকে হয়তো সৌদি আরব থেকে কি বাংলাদেশ ইতিহাইতে অনেক জিনিস পরিবর্তন হয়ে গেছে ইরান হইয়া আফগানিস্তান হইয়া বাংলা ইন্ডিয়া হইয়া বাংলাদেশ ইতিহিতিতে অনেক জিনিস ডলি গেছে কিন্তু এখন যদি আমরা চাই যে আগের জায়গা নি তারা হওয়ার আছে কিনা না যাচাই করেন আপনার কিয়াম রে যাচাই করেন আপনার সল্লিশার সিন্ন যাচাই করেন আপনার তিন দিনের সিন্নি যাচাই করেন আপনার তোর কিতা ও এলাকায় কিতা করেন গরু একটা কোন দিন জব করিয়া আপনারা যে সাইরাতি রক্ত গীতা এটা যদি ঠিক আছে কিনা না দেখতে হলে খানে কুরান না এটা তো আমরা সামাজিক বিষয় মুসলমানের ব্যক্তিগত কোনো বিষয় নাই মুসলিম মানে আত্মসমর্পণ পারি আল্লাহার কাজ যে আত্মসমর্পণ করছে সেই হয়েছিল মুসলিম মুসলিম মানে এলে সালেন্ডার সালেন্ডার করা বুঝেননি পাকিস্তানি কলে বাংলাদেশের মানুষ আর্মির কাজ সালেন্ডার করছিল আত্মিলা দিছে এখন ঠেলা মারে ঠেলা মোটা আপনা থেকে বলতে পারে কিন্তু সালেন্ডার যেমন করে দিছে এখন কথা চলবে নিষেধ করেনা আর কেউ নাই আর মোহাম্মদ রসুল্লাহাম মানে মোহাম্মদ রসুল্লা সাল্লা তরিকা সার আর কোন তরিকা আমি চলি না এই কথা খার মধ্যে আর কোন তরিকা চলবো আর খেও ইবাজ চলো এতে আমরা ফিরিয়া যাইতেই বক করব সুনার খাসে আমি আপনার এই প্রোগ্রামও আইসি না আমি আইসি না আপনাদের সব তরিকা বাদ দিয়া আমার তরিকা দল আপনাদের কথা কইবার যে সবটা বাদ দিয়া আপনি আমার হুজুরের তরিকা তক্কা না আমি আপনারে আমরা বাড়িতে কেউ যে ইসলামের কথা কইতাম আল্লাহ সুহান্লা ওমান আহসান দা আল আল্লাহ তার চেয়ে উত্তম সার কথা যে আল্লাহর দিকে আহ্বান করে আপনার গভীর রাত্রে আমরা নিজের কষ্ট দিয়ে আমরা ও কথা বুঝাইতাম সেই আমরা আল্লাহর দিকে যাই আল্লাহর ফটে আক্রিয়া ধরি রসুল সাল্লা তরিকা আক্রিয়া ধরি এবং আল্লাহ আল্লাহর ফতর তরিকার আল্লাহর তরিকা রসুলোর তরিকা আল্লাহর ইবাদত করতে গিয়ে রসুলের তরিকা অনুযায়ী যদি আমরা সমাজের কিছু থাকে তাহলে এটা আমরা সারার দরকার না যদি রসুলোর তরিকারকে মিলে আমরা সমাজর যত সব জিনিস ইগুন বদলানোর দরকার আছে জি না কিন্তু যেটা মিলে না একটা কিতা করতে হইব বদলাইতে হইব এটা চেঞ্জ করতে হইব এটা লাগিয়া চেঞ্জ যদি না করি তাহলে আমরা দুনিয়া ক্ষতিগ্রস্ত হইম রসুল সুন্না থেকে বঞ্চিত হইমো আর আখেরাতেও ক্ষতিগ্রস্ত হইমো রসুল সাল্লু আলাইসাল্লামর হাউজে কাউসারর ফানি ফাইতাম না রসুল সাল্লা সাল্লামের সুপারিশ থেকে আমরা বঞ্চিত হইমো সাফাত থেকে বঞ্চিত হইম এত আমরা দুনিয়ার এই জিন্দগি আপনি ষাট বছর একশো বছর এই জিন্দগি এর ফলে আপনার বিদায় নিতে হইব একসময় বিদায় নিতে হইব নিলে সেইখানেও গেলে আপনার খবর আপনার বউও দ্বিতা নাই আপনার এলাকার হুজুরও দ্বিতা নাই আপনার ফিরসাব দইতা নাই আপনারে আমারে গিয়া জবাব দিয়ে করতেই এবং একলা একলা জবাব দিয়ে করতেই কিন্তু শুনানি হইব শুধুমাত্র একলা আপনারে আমারে জিজ্ঞাসা করা হইব আর সেদিন জিজ্ঞাসা করা তোমার রব খে আসলা তুমি খার ইবাদত কর্তায় তোমার খার ইবাদত কর্তায় তুমি তার লগে শরীর করছোনি তখন হইতে রব আল্লাহ আমার রব আল্লাহ আর যদি দু যদি র আল্লা এখলাভাবে এককভাবে না মানি তাহলে সেদিন গিয়া কই তৈরি আমি জানি না আমি জানি না সেদিন জিকার করা যে তোমার দিন কীতা আস তোমার জীবন ব্যবস্থা কিতা আসল তুমি কোন জীবন ব্যবস্থা চলতায় কোন নিয়ম মানিয়া চলতায় তখন যদি আমরা এইখানেও যদি ইসলাম মানিয়া যাই তাহলে হিনক কই যে আমার দিন হলে গিয়া আল ইসলাম আর যদি এনতী অমুকর তরীকা তমুকর তরিকা অমুক বাড়িতে ফত অমুক তরকার ফত তাহলে হিনক কই থানি না আর সেদিন দেখা নেই মাহমুদ রসুল্লাহাম দেখা দেখব যে এই সেই ব্যক্তি যারা তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল তান্ডে শিনোনি তান্ডে দেখা নেই মাহমদুর যদি আমরা রসুলের তরিকায় চলি রসুলের সুন্নার অনুসরণ করি রসুল ভালোবাসি রসুলের মানে আই লাভ ইউ কোহানা মানে মানি লোক রসুলের তরিকায় সলা রসুলের সুন্না অনুযায়ী চলা যদি সুন্দর আমরা রসুলের চিন্তা ভারমা সিনিয়ান না কারণ শূন্যতার লগে সম্পর্ক নাই তাহলে সিনেমুগিলা তালা সুভানাও তালাক খবরও গিয়ার এই তিনটা প্রশ্নও প্রশ্নের জবাব দেওয়ার তফিক দান ফরক্কা আর এটা সঠিক জবাব দিতে আমরা দুনিয়া এটা সামানা জোগাড় করতে হইব দুনিয়া আসল জায়গা আর খবরটা কি গিয়া হলে বাকি হইলি রিজাল্ট পাওয়ার জায়গা ফল ফল পাওয়ার জায়গা গিয়ে আপনি দেওয়ার সুযোগ নেই দুনিয়া তার ফিরতা আমল করারও সুযোগ নেই এত দুনিয়া নামক এতে গুরুত্বপূর্ণ জায়গা যেন আমরা কোরআন এবং সুনার যথাযথভাবে মানিয়া সুলতাম ফারি সেই তৌফিক আল্লাহ সুহানা আমরা দান